ধারাবাহিকতাল আলী সাল্লামের দাদা আব্দুল মোতালিব যখন খনন করছিলেন তখন তার সাথে ছিল ওনার ছেলে হারেসা আব্দুল মোতালিব তিনি মানত করলেন যখন একা একা কূপ খনন করছেন তখন তিনি অনুভব করলেন আমার যদি আরো কিছু ছেলে থাকত তারা আমার বাহুবল এবং জনবল আমার শক্তি যোগাত তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার যদি দশজন ছেলে হয় এবং তাদের তারা যদি সুস্থ থাকে তাদের মধ্যে থেকে একজনকে আমি কুরবানি করব আল্লাহ সব তাবার তালা ওনাকে ছেলে সন্তান দিলেন একদিন উনি স্বপ্নে দেখছেন হাতে মিশুয়েছিলেন উনি স্বপ্নে দেখলেন একজন এসে বললেন তুমি তোমার মান্নকে পূরণ করো তিনি তার ছেলেদেরকে ডেকে বললেন দেখো আমি আল্লাহ পাকের কাছে মান্ন করেছিলাম ছেলেরা সকলেই রাজি হলেন বললেন আপনি আপনার মান্ন পূরণ করুন এবার লটারি পালা এবার লটারি দেওয়া হল যে কে কার নাম কাকে কোরবানি দেওয়া হবে কিন্তু লটারির মধ্যে বারবার তার প্রিয় পুত্র আবদুল্লার নাম আসছে আবদুল্লাকে নিয়ে কোরবানি গাহে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আব্দুল্লার বোনেরা খুব কান্নাকারি করতে লাগলো এক তাকে তার পিতা আব্দুল মোতালিবকে পরামর্শ দিল ওই সময় কোন একজন ব্যক্তির মৃত্যুর জন্য মুক্তিপণ মৃত্যুর পন দেওয়া হতে তাকে দশটি উঠ এই হিসাবে উনি বললেন যে আপনি আবদুল্লার পরিবর্তে দশটি উট আপনি কোরবানি করুন আপনি এবার আবার লটারি দিন এবার লটারি দেওয়া হলো কিন্তু আবার আবদুল্লা নাম আসলো আরও দশটা বৃদ্ধি করা হল আবার আবদুল্লার নাম আসল এভাবে একশো পর্যন্ত যখন এল যে আবার উঠি আব্দুল্লার নাম তখন একশো উঠ নাম চলে আসলো তখন একশটি উঠ কুরবানি করেন এবার আবদুল্লা যখন মান্যত করলেন একশটি উট কুরবানি করার জন্য আব্দুল মুখতালিফ তার মান্ন হিসাবে একশো উট কুর্বানি করেন এবং সকলেই খুশি আনন্দিত হন আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ আকবর বলে ধর্মিত একবার রসুদ সাল্লাহ আলী কাছে একজন গ্রাম্য ব্যক্তি এসে বললেন যে সন্তান কোথায় তখন রসু সাল্লি সাল্লাম একটু মুস্কি হাসলেন সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন কিভাবে আপনি ইবনুল বললেন একবার তো আমার পিতা ইসমাইল আলহ সাল সাল্লামকে কোরবানি করা হয়েছিল আর আমার পিতা আপন পিতা আব্দুল্লাহ কে কোরবানি করা হয়েছিল এই হিসাবে আমাকে ইবনুজি হাইন বলা হয় প্রিয়নবী হাজর মাহমুদ রসুল সালাম যার পুরুষ যাদের কুরবানিতে যার মেহনতীকে পাঠিয়েছেন সে পিয়নবী সাল আলী ও আসাল্লামের সিরাদ তার জীবনী আমাদের জানা জরুরি তার অনুযায়ী আমাদের পালন করার জরুরি সেই হিসাবে নবী আলী সাল্লা সাল্লামের জীবনী জেনে তার আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক আল্ পকাম দান করুন আলহামদুলিলাম আসসালাম রহমতুল